আল কামাহাহ ইবনু ও সাল্লাসি রহমতুল্লাহ হতে বর্ণিত আমি ওমর ইবনুল খাত্তাব রাজি আল্লাহ মিম্বরের উপর দাঁড়িয়ে বলতে শুনেছি আমি আল্লাহর রাসুল সাল্লাহ আলাইসাল্লামকে বলতে শুনেছি তাহাজের প্রাপ্য হবে মেয়াদ অনুযায়ী আর মানুষ তার নিয়াত অনুযায়ী অতি পাবে তাই যার হিজরত হবে ইহোকাল্লাভের অথবা কোনো মহিলাকে বিবাহ করার উদ্দেশ্যে তবে তার হিজরাত সেই উদ্দেশ্যেই হবে যে জন্য সে হিজরত করেছে